আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা বাংলা পিস টিভি থেকে ইসলামী আলোচনা শুনছেন দেখছেন আল্লাহ তালা সকলকে তৌফিক দেন যেন তার ওপরে আমল করতে পারি এবং ইসলামী এলিম শিক্ষা করা যে ফরজ তার দায়িত্ব পালন করতে পারি আল্লাহ আমিন আজকে একটি বিষয় ইসলামী অর্থনীতি হালাল হারাম সম্পর্কে এবং ব্যবসাতে মানুষ যে অবৈধভাবে বহু কিছু উপার্জন করে থাকে বহু টাকা পয়সা উপার্জন করে থাকে তাকে তা যে হারাম তা আমরা বলছিলাম আর আজকে এই শ্রেণীর একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা মানুষ করে থাকে অথচ তা কোনো প্রকারেই হালাল নয় ইসলামের একটি নীতিগত চূড়ান্ত সিদ্ধান্ত এই যে जहाँ हारामसा हराम आज के जो विषय बोलो अवैध क्या सहयोगित व्यवसा अपनी व्यवसा करवसाते अब क्या सहयोगता हे अपनी हालाल माल बिक्री कर लोक के जे लोक से अबैध क्या व्यवहार कर माल बिक्री करा जा ना जायज आज उदाहरण शुरूते ही भूमिका थे रखी जमन अपनारोकानी गुड़ बिक्री करें একটা লোক দশ কেজি গুড় আপনার কাছ থেকে নিয়ে যায় আপনি জানেন যে এই গুড় নিয়ে গিয়ে সে মদ তৈরি করে আপনার সেই লোকটাকে গুড় বিক্রি করা যায় না না যায় না যায় কেন যেহেতু অবৈধ কাজে সহযোগিতা হয় ঠিক এইরকমই যেহেতু সেই হারাম বস্তু নিজে ভক্ষণ না করলেও অপরকে ভক্ষণ করতে সাহায্য করা হয় মহান আল্লাহ বলেন ওয়াতু আল আল বের রে আলাল তোমরা ভালো নেক কাজে পরস্পর সহযোগিতা করো। আর খারাপ কাজে নোংরা কাজে তোমরা পরস্পর সহযোগিতা করো না অমান্য করে নিষেধ যদি পালন করেন আল্লাহ তালার গজবে আপনি পড়বেন কিনা। এই রকম যদি কেউ এইভাবে করে আল্লাহর বিরোধিতা করে যদি কেউ ব্যবসা করে তার পয়সা হালাল হবে কিনা। নিশ্চয় না আল্লাহ তালা বলছেন তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ আল্লাহ তালা কঠিন দাতা। আল্লাহ গফুর রাহিম ঠিকই কিন্তু কঠিন দাতাও। সুরা মায়দার দু নম্বর আয়াত বলা বাহুল্য এটি একটি চিরন্তন নীতি এই নীতির উপরে বহু কিছু আপনি বুঝতে পারবেন কোন জায়গায় চাকরি করা যায় কোন ব্যবসা করা যায় কোন ব্যবসা করা যায়জ না অনেক কিছুই হবে এবং অন্যায় ও প্রকার হবে সহজনীতি সহজ কথা মোহাম্মদ রসুল্লাহ বলছেন আল্লাহ মদ মদকে অভিশাপ করেছেন যে মদ তৈরি করে তাকে অভিশাপ করেছেন যে নিচড়ে ফল নিচড়ে যে কোনো কাজে ও সারে বাহাজে পান করে ও হাম এল বহন করে ওল মাহমুদা এলাই হেজার জন্য বহন করা হয় বা এ আহাজে বিক্রয় করে ও মুক্তা আহাজে ক্রয় করে ও আহাজে পরিবেশন করে যে ঢেলে দেয় এইভাবে যত রকমের সহযোগী আছে মদে যত রকমের সহযোগিতা এমনকি যে ঘর ভাড়া দেয় যে হোটেল ভাড়া দেয় যে যে যে কোনো প্রকারে মদকে সাহায্য করে গাড়ি ভাড়া দেয় সবন আর সবাই এ লানতে সামিল হবে কেন যে সহযোগিতা হয় যে ঢেলে দেয় তার কি দোষ তার দোষ হলো যে মদ খেতে একজনকে তুমি সাহায্য করলে তাই না এই হিসাবে বোঝা গেল যে কোনো খারাপ কাজে যে কোন ভাবে যদি আপনি সহযোগিতা সহযোগিতা করেন তাহলে সেই সহযোগিতা করে আপনার উপার্জন হালাল না এখন আপনি বলবেন আমি চাকরি করি হোটেলে আমাকে মদ দিতে হয় আমি কি করব না আপনি অন্য চাকরি করেন চাকরি পায় না নিশ্চয়ই আল্লাহর ঘনভাণ্ডারে আল্লাহে সারা পৃথিবীতে রুজির অভাব নেই বহু মানুষ বহু রকম করে খাচ্ছে জরুরি নয় যে আপনি মদ ঢেলে চাকরি করবেন সুতরাং চাকরিটা আপনাকে হালাল চাকরি খুঁজে নিতে হবে লা রিবা সুদ খোরকে অভিশাপ করেছেন তেমনি যে সুদ দেবে সে অভিশপ্ত তেমনি যে সুদের লেখা লিখবে সুদি কারবারে লেখা লিখবে হিসাব রক্ষা করবে হিসাব রক্ষক ইত্যাদি এবং সাক্ষী দেবে সবাই লানাতে সমান কেন পরস্পর সহযোগিতা খারাপ কাজে সহযোগিতা আল্লাহ আল্লাতলা পছন্দ করেন না যেমন সেলুন খুলে তাতে লোকের দাড়ি চেছে পয়সা নেবেন এটা আপনার জন্য কি যাই আপনি সেলুন খুলেছেন সেলুনে আপনি নাপিত আপনি চুল কাটেন সমস্যা নেই আপনি মোছ কাটেন সমস্যা নেই কিন্তু যদি দাড়ি কাটেন দাঁড়ি চাঁচেন তাহলে এটা তো হারাম কাজ আর আপনি হারামে সহযোগিতা করে আপনি তার কাছ থেকে পয়সা নিচ্ছেন হালাল না হারাম বিউটি পার্লার বা রূপমহলে মহিলাদের অবৈধ রূপান করে পয়সা কামানো বৈধ না অবৈধ এভাবে বুঝেছেন ছোট ছোট জিনিস আমি খালি স্মরণ করি দেব নীতি বলা হলো ইসলামী নীতি সেই নীতির পর্যায়ে কি কি হারাম আপনি মানেন না মানেন আপনার ব্যাপার কিন্তু আল্লাহ বলছেন মানো অত্তাকুল্লাহ আল্লাহকে ভয় করো বিউটি পার্লার খুলেছেন বলছেন আমি যদি বেভাবে তমিজ করি তো আমার কাছে লোকই আসবে না লোক আসবে না তো অন্য ব্যবসা করুন বিউটি পার্লারের মহিলাদের উপচর্চায় বিভিন্ন হারাম কাজ করতে হয় উল্লেখযোগ্য একটা হারাম হলো এই যে ভুরু চেঁচে শুরু করা তাই না এটা হারাল না হারাম হারাম অধিকাংশ মহিলা দেখবেন যারা রূপসী যারাই সুন্দরী যারা রূপালী পর্দায় আসে যারা রাস্তাঘাটে লোকদেরকে দেখিয়ে বেড়ায় নিজেকে প্রদর্শন করিয়ে বেড়ায় জাহেলিয়াতের মেয়েদের মতো তাদেরই দেখবেন এমনকি যারা স্কুলের টিচার তারাও দেখবেন ভুরু চেচে কি করেছে সরু করেছে তারপরে দাঁতের মাঝে মাঝে ঘষে ফাঁক করে এটাও নিষেধ এইভাবে আরো বহু নিষেধ আছে যেমন পট চুল নেই যা তার চুল তার চুল বাড়িয়ে অতিরিক্ত চুল লাগিয়ে মোটা খোপা করা মাথার উপরে খোপা করা ইত্যাদি বহু রকমের আছে যেগুলো ইসলামে হারাম যদি বিউটি পার্লার খুলে আপনি নিজে অথবা কর্মচারী দিয়ে এইভাবে রূপ আনয়ন করেন তাহলে পরে আপনার সেই কামাই হালাল নয় কালো কলফ লাগানো চুলে বা দাঁড়িতে কালো কলফ লাগানো যায়জ না যায়জ না কালো কলপ লাগানো যায়জ না রসুল্লাহ সাল্লাহ আসাল্লাম আবু আকা সিদ্দিককে আব্বার জন্য বললেন তবে হ্যাঁ সাদা ঠিক না সাদা রাখা হারাম বলছি না সাদা রাখাও ঠিক না সুনত হলো কি রঙিয়ে ফেলা রাসুল্লাম বললেন যে এর এই সোফেদিকে বদলে দাও ও যাননিবু হুস আর কালো রং থেকে দূরে থাকো তার মানে সুনত হলো সাদা না রাখা আর হারাম হলো কালো রঙে রঙিয়ে ফেলা এখন আপনি কালো কলব বিক্রি করছেন বিউটি পার্লারে কালো রঙ দিয়ে আপনি সুপচর্চা করছেন এই ব্যবসা হালাল হবে না হারাম হবে হারাম হবে তারপর দেগে নকশা করা ওই যে বললাম না কি উলকি উল্কি ওঠানো কিভাবে ওরা উল্কি ওঠায় কালো নকশা করে এটা ইসলামে হারাম অতএব বুঝতেই পাচ্ছেন যে এর মাধ্যমে অর্থ উপার্জন করা হারাম অবৈধ খেলার সাজ সরঞ্জাম নিয়ে ব্যবসা যে খেলা ইসলামে জায়েজ না সেই খেলার সাজ সরঞ্জাম যদি আপনি আপনার দোকানে বিক্রি করেন তাহলে কি হবে সেটা আরাম হয়ে যাবে যেমন তাস খেলা ইসলামে জায়েজ কেরাম খেলা ইসলামে জায়েজ যদি তা না হয় তাহলে আপনি আপনার দোকানে রেখে তা বিক্রি করতে পারেন না মেলা চালিয়ে অর্থ উপার্জন করা বৈধ না মেলা চালিয়ে বলতে আমি আবার মেলা দুরকম আছে তাই না এক বৈধ হতে পারে যেমন প্রদর্শনী মেলা যে মেলা কোনো শিরকে কেন্দ্র করে কোনো মূর্তি কোনো মাজারকে কেন্দ্র করে হয় নি সে মেলা প্রদর্শনী মেলা বৈধ বিষয়ে আছে সমস্যা নেই কিন্তু অধিকাংশ মেলা কোন মেলা এমন আছে যেটাকে বৈধ বলবেন আপনি যে মেলা চালিয়ে অর্থপার্জন মেলায় থাকে নানা নোংরা প্রদর্শনীর আকর্ষণ যে মেলা হয় জুয়া ও প্রেমিক প্রেমিকাদের মিলন ক্ষেত্র তাই না প্রেমিকা মিলনের সময় অনেক জায়গা পায় না নির্জন জায়গা পায় না তখন লজে যায় হোটেলে যায় স্বামী স্ত্রীর পরিচয় দিয়ে সেখানে তারা রাত্রি বাস করে দিন বাস করে আর কথা মেলা হলে তো বটেই সিনেমা হল যায় সিনেমা দেখতে কিন্তু মেলা হলে মেলা দেখার নাম করে ও নাম করে ও ঘর থেকে বের হল মেলা দেখার নাম করে এ ঘর থেকে বের হলো মেলা দেখার নাম করে ফলে মিলন ক্ষেত্রে তৈরি হয় মেলা তারপর গান বাজনা সার্কাস পুতুল নাচ নাটক যাত্রা সিনেমা ইত্যাদি আর বলতেই হবে না আমাদের দেশে মেলা পরিচিত এই মেলা যদি আপনি চালান তাতে আবার জোয়াও আছে মেলাতে জোয়াও খেলা হয় এই মেলা চালিয়ে পয়সা উপার্জন বৈধ নয় যেহেতু এতে অবৈধ কাজে সহযোগিতা করা হয় মূর্তি ও মাজার পূজার সিরকি মেলায় দোকান করে অর্থ উপার্জন বৈধ না আপনি বলবেন আমি তো ওই মেলাতে যাব আমি একটা দোকান করব কাপড়ের দোকান কি আপনার কসমেটিকের দোকান কি মনোহারির দোকান হ্যাঁ চলে যদি মনোহারি কি করবে জমিদারি আপনি মনোহারি করে বেড়াচ্ছেন মেলাতে মেলাতে কিন্তু এমন এক মেলা যে মেলা শিরকি মেলা সেই মেলাতে আপনি দোকান করে পয়সা কামাতে কামাতে পারেন না যদিও আপনার ব্যবসা হালাল কিন্তু এমন এক জায়গা সে জায়গাটা হালাল না তাহলে ওই হারাম জায়গায় পড়ে আপনার ব্যবসাও কি হয়ে গেল হারাম হয়ে গেল বৈধ নয় ওই মেলা দেখতে যাওয়া বৈধ নয় ওই মেলা থেকে কিছু কেনা আপনি বলবেন আমি ওই মেলাতে কলা কিনে নিয়ে কেন বাজারে কলা কেন আপনি বলবেন এ বছরের সাদ একবার দুবার ওই মেলা থেকে মিষ্টি কিনে আনবো কেন বাজার থেকে মিষ্টি কেনেন কেন ওটা সিরকির মেলা বলে ওখান থেকে আপনি মিষ্টি কিনতে পারবেন না বাজারের দোকানেও মিষ্টির দোকানে সব ঠাকুর রাখা আছে তো সেটাও তো শিরিক সেটা হলেও ঠাকুরের উদ্দেশ্যে ওখানে বসেনি আর মেলাটা কিসের উদ্দেশ্যে বসেছে তাই না বুঝতে পারছেন ব্যাপারটা পার্থক্যটা বাজার থেকে আপনি কিনলে পরে আপনার হারাম হচ্ছে না কিন্তু হারাম হচ্ছে কোথায় ওই মেলা থেকে কিনলে আপনি ওই মেলা থেকে কাঠের দরজা সস্তা পাওয়া যায় কাঠের ফার্নিচার সস্তা পাওয়া যায় তাই আপনি আনতে যাবেন কিন্তু শিল্পকে কেন্দ্র করে হয়েছে আপনি বলবেন খোলা কিনতে যাব ওখানে সস্তা পাওয়া যায় হাঁড়িখোলা আপনি অন্য বাজার থেকে কিনুন হাট থেকে কিনুন ওখানে কেন ওটা যেহেতু শির্ককে কেন্দ্র করে হয়েছে এইজন্য ওখান থেকে আপনি যেটা কিনবেন সেটা যায় না কেন না শিল্পের সহযোগিতা হয় আপনি তাদের সংখ্যা বাড়িয়ে দেন আপনি তাদের শিরা বাড়িয়ে দেন মেলাতে এবছরে এত লোক হয়েছিল তাই না আপনি গেলে পরে আপনাকে দিয়ে একটা সংখ্যা বাড়ে না বাড়ে না কোন প্রকারের সহযোগিতা করা যায় না ইন্টারনেটে দোকান খোলা যে ইন্টারনেটে নোংরা জিনিস দেখা হয় এবং ইসলাম ও মুসলিমদের বিষোকার করা হয় ইন্টারনেটে দোকান কেমন জানেন তো আপনি একটা কফির দোকান খুলেছেন চায়ের দোকান সেখানে কি ইন্টারনেট রাখা আছে ২০ টাকা ঘন্টা কি ত্রিশ টাকা ঘন্টা দিয়ে আপনি কম্পিউটার খুলে দিয়েছেন যাও তুমি ইন্টারনেট দেখো সেই ইন্টারনেটে কি দেখে আ ইন্টারনেট তো ওপেন ভালোও দেখতে পারেন আর খারাপও দেখতে পারেন কিন্তু ভালো বেশি দেখা হয় না খারাপ বেশি দেখা হয় আপনার কাছে যে লোকগুলো আসে তার মধ্যে ভালো দেখতে লোক বেশি আসে না খারাপ দেখতে লোক বেশি আসে এ আপনি জানবেন আর এই জন্য ইন্টারনেটের ওপেন দোকান খুলে আপনি ভাড়া নিয়ে ইন্টারনেট চালাবেন আর কফি আর চা সেখানে বিক্রি করবেন এটা আপনি বুঝে দেখবেন যে আপনি হারাম করছেন না হালাল করছেন যদি হারাম সেখানে দেখা হয় তাহলে বুঝতেই পারছেন এটা হচ্ছে হারাম উপার্জন কোনো অসৎ কাজে সহযোগিতা করে যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য হালাল না সুদি ব্যাংকে যে কোনো পদে চাকরি করা সুদ খাওয়া হারাম সুদ দেওয়া হারাম অতএব সুদি ব্যাংকে যে কোনো প্রকারের চাকরি করা অফিসার হন ড্রাইভার হন ঝাড়ুদার হন পাহার হন তার জন্য গাড়ি ঘর ভাড়া দেন ইত্যাদি যে কোনো প্রকারের সহযোগিতা আপনি করবেন আপনার জন্য কামাই কি হবে হারাম হয়ে যাবে যেহেতু এটা অন্যায় কাজে সাহায্য করা হয় প্রিয় দর্শক মণ্ডলী বিরতি নিচ্ছি বিরতির পরে আবার আপনাদের কাছে এসে বাকি কথা বলবো।। প্রিয় দর্শক মণ্ডলী সব কথা বলছিলাম যে হারামের সহযোগিতা করে অথবা কোনো অসৎ কাজে সহযোগিতা করে যদি আপনি কোনো ব্যবসা করেন তাহলে সেটা আপনার জন্য হালাল না সুদি ব্যাংকে যে কোনো পদের চাকরি করা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 এমন ছাপাখানে চাকরি করা সিরকি বিদাতীয় নোংরা বইয়ের দোকান বা স্টল খুলে তার ব্যবসা করা তার জন্য গাড়ি বা ঘর ভাড়া দেওয়া কম্পিউটার বা টাইপরাইটারে অবৈধ লেটার চেপে যত অর্থ উপার্জন হয় এসব অর্থ হালাল নয় কেননা তাতে হারাম কাজে সহযোগিতা হয় সিঁড়ি কাজে সহযোগিতা হয় বিদাত কাজে সহযোগিতা হয় আর আপনি হন তার সহযোগী সিরিক বা বিদাতে সহযোগিতা করে এমন যে কোনো জিনিসের নয় বৈধ নয় তসবিদানার ব্যবসা তসবিদানা জানেন হ্যাঁ মক্কা মদিনা খুব বিক্রি হয় আমাদের এখনও খুব বিক্রি হয় এটা ঠিক না কেন ঠিক না নম্বর এক তাতে রিয়া হতে পারে রিয়া রিয়া মানে রিয়া মানে দেখাচ্ছেন আপনি আমি তো শুধুই তুমি হ্যাঁ খাটাস খাটাস খাটাস করে বেশ যাচ্ছে না অনেকে আবার কথাও বলে আর এদিকে মালাও চলে আপনি লোককে দেখাচ্ছেন লোক দেখা নির্ভয় তাই না আর নম্বর দুই মোহাম্মদ রসুল্লাহ আসাল্লাই আসলামে আঙুল গুনতে বলেছেন আপনি আঙুল গুনবেন অতএব এটা কেন ব্যবহার করবেন আপনি মোট কথা যদি সেটা বিধাত হয় কিংবা অবৈধ হয় তাহলে তার ব্যবসা করাও জায়জ হবে না মূর্তি বা মাজারের পাশে ফুল ব্যবসা করা ওই ফুল কোথায় যাবে ওই ফুল যাবে মাজারে ওই ফুল যাবে কবরে এবারে সেখানে গেলে পরে নিশ্চয়ই সেটা সির্কের কাজে কি হয় সহযোগিতা হয় অতএব ওখানে আপনার ওই ব্যবসা জায়জ নয় চাদর চড়ানোর জন্য যে চাদর ব্যবসা করে লোকেরা কবরে দেওয়ার জন্য ধূপবাতি মোমবাতি এইসব মাদুলি নির্মাণ ও তাকরয় বিক্রয় বিক্রয় তাজিয়ার সাজ সরঞ্জাম কাগজ ইত্যাদি এসব বিক্রয় করা অবৈধ যা ইসলামে ব্যবহার করা বৈধ নয় তার ব্যবসা করা বৈধ নয় যেমন আগে বলা হয়েছে পরচোলা টেসেল যাকে বলে আপনার মনোহারী দোকান আছে সেখানে রাখতেই হবে মনোহারি এমন এমন মাল রাখবেন যে মনহরণ করে নেয় তাই না মহিলাদের দোকান স্টেশনার স্টেশনারি দোকান সেখানে রূপসজ্জা রূপচর্চার বহুত মাল থাকে তার মধ্যে একটা হচ্ছে যেটা ইসলামে হারাম টেসেল ওই যে পরচুলা কালো কলপ ইত্যাদি প্রস্তুত করা ও তা দোকানে বিক্রয় করা বৈধ নয় এমন হোটেল পরিচ্ছন্নতার নামেও আপনি সেই হোটেলে কাজ করতে পারবেন না যে হোটেলে মদ খাওয়ানো হয় বিক্রি হয় সেখানে আপনি কাজ করতে পারবেন না আর যাকে সরাসরি মদ পরিবেশন করতে হয় তার জন্য ওই কাজ একেবারেই হারাম বুঝতেই পারছেন যেহেতু ওখানে এমন এক হারাম কাজ যেটা ইসলামের পরিষ্কার হারাম হয়ে থাকে সেটা আপনার জন্য যায়জ না জেনে শুনে চুরির মাল ক্রয় করা বৈধ নয় আপনি টাকা দেবেন মাল নেবেন সে করতে থেকে সে দেখার কী দরকার আছে কিন্তু আপনি জানছেন যে মাল চুরি করে নিয়ে এসছে যখনই সস্তায় পাচ্ছেন আপনি দেখছেন সস্তায় বস্তা লাভ নেবো না কেন কিন্তু না আপনি যখন চুরির মাল বলে জানবেন তখন চোর যেমন থানিদার তেমন একে থানিদার বলে না চোরের এক প্রকার সহযোগিতা হচ্ছে চোর মাল সরাবে আর আপনি তাতে সহযোগিতা করছেন সেই মাল গোপনে আপনি ক্রয় করছেন আপনি খারাপ কাজ করছেন সে মাল আপনার জন্য বৈধ নয় কারণ তাতে চুরির এক প্রকার সহযোগিতা হয় চাহে সে মাল সরকারি হোক অথবা বেসরকারি খবরদার সরকারি মালকে হালাল ভাববেন না চাহে সে মাল সরকারি হোক অথবা বেসরকারি এমন গান বাজনার জন্য মাইক ভাড়া দেওয়া আপনার হয়তো মাইক আছে মাইক রেখেছেন ঠিক না সেই মাইক আপনি ভাড়া দেন জলসার কাজে ভাড়া দেন মসজিদের কাজে ভাড়া দেন ভালো কাজে ভাড়া দেন এবারে একজন বলল যে আমরা আমাদের বিয়েতে চালাবো ক্যাসেট চালাবো চলবে গান বাজনার জন্য আপনি আপনার মাইক ভাড়া দিতে পারেন না তেমনি প্যান্ডেল অনেকে প্যান্ডেলের ব্যবসা করে প্যান্ডেল ভাড়া দেয় যেমন এই যে সব ভাড়া স্টুডিও ভাড়া প্যান্ডেল ভাড়া দেয় সেই প্যান্ডেল আপনি জলসার জন্য দেবেন কোন হয়তো রাজনৈতিক কোনো অনুষ্ঠানের জন্য দেবেন কিন্তু যখন কোনো বিদায় অনুষ্ঠান হবে কোন শিরকি অনুষ্ঠান হবে যখন সেই প্যান্ডেলের মাঝে মূর্তি রাখা হবে তখন আপনি ভাড়া দিতে পারেন না তখন আপনার সেই ভাড়া দেওয়া বাস ভাড়া দেওয়া ঘর ভাড়া দেওয়া সব কি হবে হারামে পর্যবেসিত হবে এমন হালাল জিনিসও এমন লোককে বিক্রি করা বৈধ নয় যে লোক সম্বন্ধে বোঝা যাবে যে ওই হালাল জিনিস ও কোনো হারাম কাজে ব্যবহার করবে যেমন বলা হলো উদাহরণস্ব বলা হয়েছিল আপনি আঙ্গুরের দোকানের আঙ্গুর বিক্রি করেন একটা লোক 10 কিলো বারো কিলো করে আঙ্গুর নিয়ে যায় আর যত বিক্রি বেশি হবে তত লাভ আপনার বেশি হবে আপনি দেখছেন লোকটা অনেক করে নিয়ে যায় তো এখে দিতে আমার সুবিধা কিন্তু আপনি জানেন যে এই লোকটা আঙ্গুর নিয়ে গিয়ে মদ তৈরি করে তাহলে তা সেই লোকটাকে আঙ্গুর বিক্রি করা আপনার জন্য জায়েজ, না না জায়েজ না যায়জ একটা লোক আপনার দোকান থেকে বিষ কিনছে আপনি জানছেন যে বিষ কিনে কী করবে নিজের বাগানে ছড়াবে না জমিতে ছড়াবে না নিজে খাবে তাই না বুঝতে পারা যায় না যাই না কে বিষ কিনে চাষি না যুবতী বিষ কিনতে এসেছে হ্যাঁ এমন এক ছেলে জানছেন যে একটা চঞ্চল এইমাত্র চঞ্চল কিশোর উঠতি বয়সের ধাক্কা খাওয়া ছেলে সে বিষ কিনতে এসেছে আর তার মানে হলো কি যে বিষ কিনতে যখন এসেছে তখন নিজে খাবে যখন আপনি জানতে পারবেন যে বিষ খাবে তখন কি তাকে বিষ দেওয়া যায় না আপনি তো খুনি হয়ে যাবেন তাহলে তাকে বিশ দেবেন না তাকে বিশ বিক্রি করবেন না এইভাবেই কোন পুরুষকে সোনার বোতাম তৈরি করে দেওয়া বা বিক্রি করা সোনার কলম দেওয়া বা বিক্রি করা ইত্যাদি হারাম আমাদের দেশে যে সকল ফিল্ম দেখানো হয় তা সাধারণত যৌবন প্রেম যৌন আবেগ ইত্যাদি অশ্লীল দেখানো হয় তার উপর লজ্জাকর কথোপকথন চরিত্র ধ্বংসকারী ফ্যাক্ট ও দৃশ্য মনমাতানো প্রেমের গান অর্ধনগ্ন পোশাকের নিত্য অঙ্গভঙ্গি এইসবই থাকে বলাই বাহুল্য যে বাহুল্য যে সুরুচি সম্মত ধর্ম ইসলামে এসবের কিছু বৈধ নয় অতএব এই ধরনের ফিল্মের যে কোনো কাজে সহযোগিতা করে যারা ব্যবসা করে তাতে ভিডিও হোক সিডি প্লেয়ার হোক ফিল্ম দেখার যে কোনো যন্ত্র হোক ইত্যাদি ইত্যাদি সব কি যেটা হারাম তার সহযোগিতা করে ব্যবসা হারাম গান বাজনা বা অবৈধ নোংরা কোন ফিল্মের ক্যাসেট বা সিডি রেকর্ড করে দাও আপনি রেকর্ড করে দেবেন রেকর্ড করা মেশিন আছে আমার এই ক্যাসেটটা রেকর্ড করে দেন তো রেকর্ড করা মনে করুন মূল্য হচ্ছে কত পাঁচ টাকা আপনার কি সমস্যা ভিতরে কি আছে জানার দরকার না জানার দরকার আছে কারণ আপনি সহযোগিতা করছেন একটা ছিল আপনি দুটো করছেন চারটা করছেন পাঁচটা করছেন আপনি ছড়াচ্ছেন কি ছড়াচ্ছেন আপনি আপনি তার মধ্যে পয়সা খাবেন না আপনার জানার দরকার যদি হারাম হয় যদি গান হয় যদি অশ্লীল হয় আমি করতে পারবো না তেমনি নৃত্যশালা পানশালা ইত্যাদি চালিয়ে অর্থ হালাল নয় মুসলিমদের গৃহযুদ্ধের সময় অস্ত্র বিক্রি করা হালাল নয় এই হলো মোটামুটি কোন একজন মেহমান গিয়েছেন তো সেই সাহাবির বাড়িতে অল্প খাবার ছিল সেই খাবারটা নিজে না খেয়ে নজির সৃষ্টি করে গেছেন যে মেহমানের খাবার আছে আর খাবার অবশিষ্ট নেই তখন বুদ্ধি করে মানে হিলা বাহানা করে বাতি নিভিয়ে দেন বাতি নিভিয়ে দিয়ে হ্যাঁ বাতিটা নিভিয়ে গেল আচ্ছা ঠিক আছে খেয়ে নেন মেহমানকে দেখালেন যে বাতি নিভিয়ে গেছে জ্বালানো যাবে না তো এইভাবেই আবছা অন্ধকারে আপনি খান আর তারাও এমন ভান করলেন যেন মনে হচ্ছে যে তারাও খাচ্ছেন এটা একটা হিলা বলে বাহানা ছল ছুতা এটা বৈধ ছুতা যাতে করে মেহমানকে বোঝানো যায় যে আমরা খাচ্ছি আর যদি এটা বোঝানো না যায় তাহলে মেহমান খাবে না আল্লাহ আকবর এর জন্যে মহান প্রশংসা করেছিলেন আল্লাহ তালকে তৌফিক দেন ভালু কাজের হালাল কাজের আল্লাহ মামিনবীন মহম্ম আজমাইন ওকুম রহমাতাল